আবদুল্লাহ ইবনু মাসুদ রাদ হতে বর্ণিত তিনি বলেন আমরা সালাতের বৈঠকে আত্মাহিয়াতু বলতাম তখন আমাদের একে অপরকে সালামও করতাম আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সালাম তা শুনে ইসাদ করলেন তোমরা বলবে অর্থাৎ যাবতীয় মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য হে মহান্নবী আপনার প্রতি সালাম এবং আল্লাহ রহমত ও বরকত বর্ষিত হোক সালাম আমাদের প্রতি এবং আল্লাহর সালিহ বান্দাদের প্রতি আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রকৃত ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও কেন না তোমরা এরূপ করলে আসমান ও জমিনে আল্লাহর সকল নেক বান্দাকে তোমরা যেন সালাম করলে